السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله و بعد شامان درشق من دمرة الله سنة كور سلام امام ابو جفت وحاوی رحمة الله رحشت بيان وعتقاد أهل السنوان الجماع اكتاب تین هي اكتاب تین مدتيني اللهم نام امام غونغور الله سنة كورستان مدتيني اكتب غروت تفرن امام غونغور قطط تین وليك كورستان تین بول سلين محيط بكل جين وفاقه الله تعالى شعب كسو كورو উপর অবস্থান এর আমরা বিভিন্ন দলিল পেশ করছিলাম আমরা বলেছিলাম যে হাজার দলিল রয়েছে এর উপরে তে কোরআনে করিমের কিছু দলিল আমরা উল্লেখ করেছি আমরা বিভিন্ন শ্রেণী বিন্যাস করে উল্লেখ করেছি প্রথমে বলেছিলাম যে সরাসরি আল্লাহ বলেছেন যে তিনি উপরে আছেন তখন তিনি বলেছেন যে তিনি আরশের উপর উঠেছেন আরসের উপর উঠা প্রমাণ করে আরশ যেহেতু সবকিছুর উপরে এবং আল্লাহ এর উপরে উঠেছেন তিনি বলেছেন করে যা আছে সবই সেখান থেকে সবকিছু করেন তিনি বলেছেন সেটাও প্রমাণ করে যে আল্লাহ তালা সবকিছুর উপরে রয়েছেন অবস্থানগত ভাবে তৃতীয় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কোরআন কালী এমন বহু আয়াত এসেছে যা প্রমাণ করে যে কিছু জিনিস তার কাছ থেকে নেমে আসে কিছু জিনিস তার কাছে উঠে তাই প্রমাণ করে যে নেমে আসা এবং উঠা তার দিকে উঠা এটাই প্রমাণ করে যে তিনি সবকিছুর উপরে রয়েছেন এই জাতীয় কিছু আয়াত আমরা এখানে উল্লেখ করবো এক নম্বর হচ্ছে জেনে রাখু আল্লাহ আল্লাহ আল্লাহ সমস্ত ইজ্জতের মালিক দুনিয়ার কেউ কাউকে ইজ্জত দিতে পারেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত সেটা মঞ্জুর না করেন আল্লাহর কাছে তার কাছে ভালো কালেমাগুলি উত্থিত হয় তার কাছে উঠে ভালো কাজ যেটা আমরা করি সেটা আল্লাহর কাছে উত্থিত হয় উপরের দিকে উঠে আর উপরের দিকে উঠা অর্থেই হচ্ছে আল্লাহ তালা উপরে আসেন সবকিছুর উপরে যারা অন্যায় অশ্লীল খারাপ কাজ নিয়ে মকর করে সেগুলি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে লাহবন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ওমাকুয়াবুর তাদের এই মকর তাদের যে এই ধোকা এটা তাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে এটাই আল্লাহ সুরায় ফের দশ নম্বর সমস্ত ভালো কাজ সমস্ত আল্লাহ বলছেন যে তারা বলে থাকে যে তারা ইসা আল্লাহ ইসলামকে হত্যা করেছে আল্লাহ বলছেন ওমা কতালুহু ওমা সলাহু তারা আল্লাহকে তারা আল্লাহ এই বান্দা ঈশা সম্পর্কে তারা যে কথাগুলি তারা ঈসা আলাহিস করতে পারেনি ওমা সালাবুহ ঈসা আলাহাম তারা ঈশাআ চড়ায়নি হল্লা আল্লাহ তার কাছে তাকে উঠিয়ে নিয়েছেন তাহলে বুঝা গেল দিকে উঠিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ উপর রয়েছেন এবং আমরা সবাই জানি যে ঈসা আলাহিসামকে আল্লাহ তালা আসমানে উঠিয়ে নিয়েছেন কারণ পরবর্তীতে আল্লাহ আবাজ তাকে দুনিয়াতে নাজিল করবেন যখন ঈসা আলহসাল্লাম দাজালকে হত্যা করবে সেই সময়ের জন্য আল্লাহ তালা তাকে রেখে দিয়েছেন মধ্যে তিনি না নেমে আসবেন আকাশ থেকে তিনি নেমে আসবেন হাদিসে সেটা প্রমাণ করে সুতরাং এ আয়াত প্রমাণ করছে যে আল্লাহ উপরে রয়েছেন এবং অবস্থানগত তিনি সবকিছুর উপরে অনুরূপভাবে সুরাস আল এমরান পঞ্চান্ন আয়ত আল্লাহ তালা বলেছেন যে ইয়া inni mutawfikuka wa rafa'uka ilayya wa mutahhiruka min alladhina kafarun shoron korun jokhon allah taala bolechilen hey isa ami apnake purnota dan korbo to apnake ami uthiye nebo wa rafa'uka ilayya ebong amar kache amar kache apnake ami uthiye nebo wa mutahhiruka ebong pobitro korbo min alladhina kafar jara kafer tader hat theke pobitro rakhbo tader হাত থেকে ইসা বাছেন তাকে উপরের দিকে উঠিয়ে নিয়েছেন এটাও প্রমাণ করে যে আমার দিকে উঠিয়ে নেবেন এবং আসমানের দিকে উঠিয়ে নিয়েছেন এর অর্থ হচ্ছে আল্লাহর বলেছেন যেহেতু আল্লাহর দিক হচ্ছে উপরের দিক এবং তিনি হচ্ছেন আর উপরে সেটা প্রমাণ করে অনুরূপ ভাবে সুরাজ সাইজদার নম্বর আয়ত আল্লাহ বলে যে জমিন আসমান থেকে জমিনের দিকে নিয়ন্ত্রিত হয়ে নির্দেশনা আসে এই এই নির্দেশনা এই জমিনের বুকে চলবে উপর থেকে আসে সেটা সুম ইয়াফিও মিন কানু যে তার সেটা আল্লাহর দিকে উত্তৃত হয় যে দূরত্ব হাজার বছরের যেগুলি তোমরা গণে থাকো এত দুর ভেদ করে আল্লাহর দিকে সেটা উঠে যায় এত সময় অতিক্রম করে অল্প সময় সেটা আল্লাহর দিকে পৌঁছে যায় এটাই প্রমাণ করে যে আল্লাহ তালা আসুর উপর রয়েছেন এবং তার কাছ থেকে নির্দেশনা আসে এবং তার কাছে সেটা উঠে যায় ও রুজ এবং মিন মিনাল্লা আল্লাহর পক্ষে নিয়ন্ত্রিত হয়ে নিচে আসা এবং তার কাছে উত্থিত হওয়া এটা প্রমাণ করে যে আল্লাহ তারা উপরে রয়েছেন অনুরূপ বাবু সুরে মায়ারেজ মাহারেজ আল্লাহ তালা বলেছেন মিনাল্লাহ মায়ারেজ যে আল্লাহ তালা যিনি মায়ারেজ মার উঁচু যিনি উপরে রয়েছেন তার রুজুল মালাইকে তো আর হইলেই হে চড়ে যায় উপরে উত্থিত হয় ফেরেস্তারা এবং রোহ অর্থাৎ জিবরিল আলহসালাম এমন দিনে কান্দারু হামসিন আল ফেসানা যার পরিণাম হবে বছরের দূরত্ব অতিক্রম করে বোঝা গেল যে এই যে সময়টা অতিক্রম করে ফেরেস্তারা সেটা অতিক্রম করে উপরের দিকে উঠে উপরের দিকে উঠেই প্রমাণ করে আল্লাহ তালা আশির উপর রয়েছেন প্রমাণ করে যে আল্লাহ তাল তিনি তার আসুর উপর রয়েছেন এবং সবকিছুর উপরে তিনি কারণ শিখ আল্লাহর কাছ থেকে নেমে আসে তারা ফেরেস্টার আবার আল্লাহর কাছে উঠে এর অর্থ হচ্ছে নেমে আসার উঠা প্রমাণ করে যে আল্লাহ তালা উপরে রয়েছেন কারণ আমরা নেমে আসা ওইটা থেকে বুঝি আল্লাহর থেকে আসা নিচে নেমে আসে আবার আল্লাহর কাছে অর্থ হচ্ছে যে আল্লাহ তালা উপরে রয়েছেন এটা স্পষ্ট যে কোনো মানুষের বুঝতে পারে রসুল্লাহ হাদিস থেকেও সেটা প্রমাণিত হয় এই আয়তের তফসিল আমরা বুঝতে পারি সেটা তিনি বলেছেন গীতা ويجتمعون في صلاه العصر وصلاه الفجر ثم يعرج الذين باتوا فيكم فيسالهم وهو اعلم بهم فيقول كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون واتيناهم وهم يصلون رات دينا فر فر তোমাদের মধ্যে ফেরেশতারা আসতে থাকে এবং যাইতে থাকে তারা সবাই صلاه العصر এবং একত্রিত الفجر সরাতুল ফজর কায়েম হয়ে গেছে তখন ফেরে একসাথ হয় দিনের ফেরাস তাদের সাথে এরা উপরে উত্থিত হয় আর ওরা নেমে আসে ঠিক আসরের সময় এর অনুরূপ হয় যে নিচে যারা ছিল তারা উপরে উঠে যায় আর উপরে থেকে তারা নিচে আসে এটা আর বাহাতম যা রাতে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে ছিল তারা উপরে দিকে উঠে ভাই ইয়াস আলু হুম আল্লাহ তালা তাদের জিজ্ঞাসা করেন ওহ আল বিহীম তিনি তোমাদের সম্পর্কে ভালো করেই জানেন তারা আল্লাহ তালা তাদের জিজ্ঞাসা করেন কি কাইফা তারাক তুমি বাদি আমার বান্ধারে তোমরা কি অবস্থায় রেখে এসেছ তারা বলবে আমরা তাদের ছেড়ে এসেছি যে তারা তারা সালাত আদায় করছে ও আতাই না হোম ওহম্ল তাদের কাছে গেছে তারা সালাদ আদায় করছে সেই জন্য বেশি গুরুত্বপূর্ণ দুটি সালাদ এবং আসর কারণ এই দুইটি সময়ে ফেরেস তারা উপরে এই খবর নিয়ে উপরে উঠে যে আল্লাহ তালা আমরা দেখেছি যে তারা সালাদা আদায় করছে আবার যারা আসছে তারাও বলে যে আমরা যাইয়া দেখেছি তারা যে গিয়ে দেখেছি তারা সালাদা আদায় করছে আর যখন আমরা রেখে এসেছি তখনও তারা সালাদাই করছে ফজর সালাদ আসল সালাদে তারা আল্লাহর কাছে চলে যায় উপরের দিকে আল্লাহর কাছে উপরের দিকে যার অর্থই হচ্ছে আল্লাহ তালা উপরে রয়েছেন এই হাদিস থেকে সেটা প্রমাণ করে অনুরূপভাবে আবহাওয়াদের মতো বর্ণিত হাদিস্লাহাম বলেন মান তদাক যে ব্যক্তি সৎকা দিবে তা পবিত্র কামাই থেকে পবিত্র অর্জন থেকে যে ব্যক্তি সৎকা দিবে একটি খেজুর পরিমাণ আর আল্লাহর কাছে ভালো কিছু ব্যতিত কোন কিছু উত্থিত হয় না উপরে উঠে না যদি কে এরকম সৎকা আল্লাহ সেটাকে তার ডান হাতে সেটাকে কবুল করেন সুম ইউরাবিহা সেটাকে বাড়াতে থাকেন ব্যক্তির জন্য যেমনি ভাবে তোমাদের কেউ তার তার ওটের বাচ্চাকে বাড়াতে থাকে বাড়াতে থাকে ফুলুয়া সেটাকে বড় করতে থাকে লালন পালন করতে থাকে তেমনি ভাবে হাতায় কোন মিস্তর জেবাল পাহাড়ের মতো হয়ে যায় আল্লাহ তালা এমন ভাবে এটাকে বড় করেন যে কোনো দানকে একটা ছোট খেজুর কেউ দান করে সেটাকে আল্লাহ পাহাড়ের মতো করে দেন বান্ধার জন্য এক বান্ধার জন্য আল্লাহ রসুল বলেছেন তৈম আল্লাহর কাছে ভালো কিছু ব্যতীত কোন খারাপ কিছু উত্থিত হয় না দিতে হলে হালাল জিনিসটা দিতে হবে এখন উত্থিত হওয়ার মা বোঝা যাচ্ছে উপরে উঠে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা উপরে রয়েছেন এটাও সেটা প্রমাণ করে অনুরূপ তার জন্য উপযোগী নয় অর্থাৎ তার গুণ নয় এটা সাব্যস্ত করা যাবে না তার জন্য কোন কিছু তিনি মানদণ্ড উঠান এবং নামান কোনটা উপরে উঠান কোন রাতের কাজ তার দিকে উত্থিত হয় তার কাছে উত্থিত। কাবলা আমল নাহার দিনের আমলের আগে রাতের আমল আল্লাহ তালা উঠে নেন তার কাছে ও আমল নাহার কাবলা আমল্লাঈ অনুরূপ অনুরূপভাবে দিনের কাজও দিনের আমল আল্লাহ তালা উঠে নেন উঠে নেন তার কাছে কাবলা আমল্লা রাতের আমলের আগেই তিনি উঠে নেন তিনি বুঝে আল্লাহ তালা উপরে আসেন তিনি উঠে নেন তিনি হাইজা আবু হূ তার পর্দা হচ্ছে আলো লৌকা সাফাহ তিনি যদি সেটা ভেদ করে দিতেন সেটা খুলে দিতেন সেটা উমুক্ত করে দিতেনাকাতি তার চেহারা সৌন্দর্য জালিয়ে দিত হার আলো জ্বালিয়ে দিত মান তাহলে খালকি সৃষ্টির যতটুকু চোখ যেত তা ততটুকু সবই পুড়ে সাই হয়ে যেত এই তিনি পর্দা দিয়ে তিনি নিজেকে নিজেকে পর্দার অপারে রেখেছেন করে বন্দা দুনিয়াতে অবস্থান করতে পারে দিনের আমল আল্লাহর কাছে রাতের আগে উঠে যায় রাতের আমল দিনের আগেই উঠে যায় এই আল্লাহর দিকে উঠে যাওয়ার অর্থেই হচ্ছে আল্লাহ তালা উপরে রয়েছেন এবং আশুর উপরে রয়েছেন অনুরবাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশকান্না আইনزل فيكم ابن مريم حکما عدلا فيكسر الصليب ويقتل الخنزير ويدعو الجزيه ويفيد المال حتى لا يقبل احد حتى تكون السجده الواحده خيرا من الدنيا وما فيها আবুরহুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন جار حتي امر प्राण অর্থাৎ আল্লাহ তার শপথ করে বলছি যে তোমাদের মধ্যে তিনি অবতরণ করবেন আল্লাহ করবেন আল্লাহ এবং ন্যায়পরায়ণ হিসেবে আসবেন বিচারক হিসেবে আসবেন ভাইকসর তিনি এই যে ক্রুশ নিয়ে হাঁটা করছে ক্রুশ গলায় নিয়ে যারা হেঁটে বেড়াচ্ছে চলাফেরা করছে এবং ক্রুশের দ্বারা তারা অনেক আবাদত করতেছে এগুলি তিনি ভেঙে ফেলবেন শুকর খাওয়ার মতো লোক থাকবে না কারণ তারা এখন শুকর খায় আর শুকর হারাম করেছে এই শরীয়তে আর আমাদের এই এই ইসা যখন আসবেন তিনি এই শরীয়তের অনুসারী হবেন এজন্য জন্য তিনি শুকর তিনি হত্যা করবেন ওয়াদাউল জিজিয়া এবং জিজিয়া তিনি মানুষ থেকে তিনি করে এই এজন্য যে তখন সবাই ইসলাম কিছু গ্রহণ করবেন না এর অর্থে এই নয় যে জিজিয়া রহিত করে দিয়ে তাদেরকে তা নয় বরং ইসলাম সাহায্য কিছু গ্রহণ করবেন না ইদারুল জিজিয়া তা ওইয়াফিদুল মাল সম্পদ বেড়ে যাবে হাত তা লাই আকবাল ওয়ার হাত কেউ গ্রহণ করতে চাইবে না তখন সম্পদের কারণ মানুষ এত ব্যস্ত হয়ে পড়বে যে দুনিয়ার প্রতি তাদের মোহ এত বেশি বেড়ে যাবে হাতদা তোর ওয়াহেদা খায়ামিনের দুনিয়া মাফিহা একটি সৈজদা দুনিয়া এবং তাতে যা তাতে উত্তম হবে অর্থাৎ সৈজদা করার মতো সময় মানুষ বের করতে পারবে না এখন অনেক মানুষ আছে দুনিয়া পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে এখনো এরকম হচ্ছে আর পরে কি হবে যখন ঈসা আলাহিসাম আসবে সেটা সহজে অনুমেয়ের সমস্ত কিছু আখরাজ যত সম্পদ মানুষ পাগল হয়ে যাবে আল্লাহ করবে না এই জন্য সৈজদা ওয়াহে মিনের দুনিয়ম দুনিয়া এবং তাতে জাহাজ তাতে উত্তম হবে সে সময় আমরা যে সে সময় ইসা আলাহিসুয়া সাল্লাম যখন নাজিল হবেন এটাই আমাদের হাদিসদার আমরা প্রমাণ করছে যে ঈসা নাজিল অর্থে হচ্ছে আল্লাহ উপর রয়েছেন তার কাছ থেকে সেটা নাজিল प्रमाण कर ईसा आलाम केल्ला बार्राफाइल आल्ला उठिए आयात प्रमाण कर आल्ला नाम अर्थान সেখানে প্রথম আসমানে যেবার বা চতুর্থ আসমানের যেখানে ঈসা আল্লাহাল্লাম আছে সেখান থেকে তাকে নিচে নামাবেন বিভিন্ন হাদিসে যেভাবে আসছে যে তিনি আসমানে আসেন সেখান থেকে আল্লাহ তালা তাকে নিচে নামিয়ে নেবেন এই নিচে নামানোর অর্থ হচ্ছে যে আল্লাহ তালার কাছে অর্থ বোঝাচ্ছেন যে উপরের দিকে উপরের দিকে তিনি নিয়েছেন আল্লাহ কাশের অর্থ এই নয় যে তার আসর উপর নিয়েছেন না এটা বলা যাবে না বরং আল্লাহ তালা উপরের দিকে নিয়েছেন রেখেছেন সেখান থেকে তিনি নামিয়ে নেবেন ইসাকে অনুরূপ অনুরূপভাবে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লা তিনি উপরের দিকে উঠেছেন যে মেয়ারাজের রাত্রিতে যে মুসাই আল্লাহিসের কাছে তিনি আসছেন আবার মুসাই আলাহ থেকে উপরে গেছেন মেয়ারাজের রাত্রিতে যে সালাজ সংক্ষেপ করার জন্য বারবার তিনি উঠছেন নামছেন বারবার তিনি উঠছেন নামছেন আবার আল্লাহর কাছে গেছেন এই যে আসা যাওয়া উপরের দিকে প্রমাণ করে আল্লাহ কারণ এটা ম্যারাজ নামকরণ করা হয়েছে মেরাজ প্রমাণ করে ম্যারাজের বড় প্রমাণ যে আল্লাহ তালা উপরে রয়েছেন কারণ যদি আল্লাহ উপরে না থাকলে তিনি মেরাজ করার কথা প্রশ্নই আসে না মেরাজ এই হয়েছে যে আল্লাহ তালী উপরে রয়েছেন আল্লাহ কোরআ কারিম্লে তার নবীকে দেখিয়েছেন আয়াতিল কুবর সেখানে মেয়েরাজের বিভিন্ন জায়গা দেখিয়েছেন বড় বড় নিদর্শন দেখিয়েছেন তা প্রমাণ করে যে আল্লাহ তালা উপরে রয়েছেন সুতরাং আল্লাহ তালা যে উপরে রয়েছেন এটা প্রমাণ করে বিভিন্ন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হল এই জন্য যে আল্লাহ তালা থেকে সবকিছু নেমে আসে সবকিছু আল্লাহর কাছে আবার উত্থিত হয় তো নেমে আসা উত্থিত হওয়া এবং অরুজ এবং সরদ এটাকে বলা আরবিতে এটা প্রমাণ করছে যে আল্লাহ তালা উপরে রয়েছেন এই জিনিসটা কোরআন এবং হাদিসে বিভিন্নভাবে এসেছে আমরা সেই হাদিসগুলো উল্লেখ করেছি কোরআন আয়াতকে উল্লেখ করেছি এগুলো প্রমাণ করছে যে আল্লাহ তালা উপরে রয়েছেন অনুরূপভাবে আরও কিছু আয়াত আসে এসেছে কোরআন কারিমী সেগুলো আমরা ইনশাআল্লাহ উল্লেখ করবো পরবর্তী পর্বে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত